শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে সপ্তম পরিচ্ছেদ গোস্বামীর সঙ্গে সর্বধর্ম সমন্বয় প্রসঙ্গে আহারের পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ ছোট খাটটিতে বিশ্রাম করিতেছেন ঘরে লোকের ভিড় বাড়িতেছে বাহিরের বারান্দাগুলিও লোকে পরিপূর্ণ ঘরের মধ্যে ভক্তেরা মেঝেতে আছেন ও ঠাকুরের দিকে এক একদৃষ্টে চাহিয়া আছেন কেদার সুরেশ রাম মনমোহন গিরিন্দ্র রাখাল ভবনাথ মাস্টার ইত্যাদি অনেকে ঘরে উপস্থিত রাখালের বাপ আসিয়াছেন তিনিও ওই ঘরে বসিয়া আছেন একটি বৈষ্ণব গোস্বামী এই ঘরে উপবিষ্ট ঠাকুর তাহাকে সম্বোধন করিয়া কথা কহিতেছেন গোস্বামীদের দেখিলেই ঠাকুর মস্তক অবনত করিয়া প্রণাম করিতেন কখনো কখনো সম্মুখে সাষ্টাঙ্গ হইতেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলিতেছেন बोल उपाय गोस्मामी आज्ञा नामे कल नाम माह श्री रामकृष्ण हाँ नामेर खुब आछे तबे ना नाम खूब माह आटे तब अनाग ना थकले की ठाकुरे प्राण व्यकुल हवा दरकार शुद्ध नाम को কিন্তু কামিনী কাঞ্চনে মন রয়েছে তাতে কি হয় বিছে বা ডাকুর কামোর অমনি মন্ত্রে সারে না ঘুঁটের ভাবরা দিতে হয় গোস্বামী জিজ্ঞাসা করিলেন তাহলে অজামিল অজামিল মহাপাতকী এমন পাপ নাই যা সে করে নাই কিন্তু মরবার সময় নারায়ণ বলে ছেলেকে ডাকাতে উদ্ধার হয়ে গেল ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেছেন হয়তো অজামিলের পূর্বজন্মে অনেক কর্ম করা ছিল আর আছে যে সে পরে তপস্যা করেছিল এরকমও বলা যায় যে তার তখন অন্তিম কাল। হাতিকে নায়ে দিলে কি হবে আবার ধুলা কাদা মেখে যে সেই তবে হাতিশালায় ঢোকবার আগে যদি কেউ ঝুল ঝেড়ে দেয় ও স্নান করিয়ে দেয় তা তাহলে গা পরিষ্কার থাকে নামে নামেতে একবার শুদ্ধ হলো। কিন্তু তারপরেই হয়তো নানা পাপে লিপ্ত হলো মনে বল নাই প্রতিজ্ঞা করে না যে আর পাপ করব না গঙ্গাসনানে সব পাপ যায় গেলে কি হবে লোকে বলে থাকে পাপগুলো গাছের উপর থাকে গঙ্গা নিয়ে যখন মানুষটা ফেরে তখন ওই পুরনো পাপগুলো গাছ থেকে ঝাপ দিয়ে ওর ঘাড়ের উপর পড়ে সেই পুরানো পাপগুলো আবার ঘাড়ে চড়েছে স্নান করে দুপানা আস্তে আস্তে আবার ঘাড়ে চড়েছে তাই নাম করো সঙ্গে সঙ্গে প্রার্থনাও করো যাতে ঈশ্বরেতে অনুরাগ হয় আর যেসব জিনিস দুদিনের জন্য যেমন টাকা মান দেহের সুখ তাদের উপর যাতে ভালোবাসা কমে যায় প্রার্থনা করো গোস্বামীর প্রতি ভগবান শ্রী রামকৃষ্ণ বলিতেছেন আন্তরিক হলে সব ধর্মের ভিতর দিয়াই ঈশ্বরকে পাওয়া যায় বৈষ্ণবেরাও ঈশ্বরকে পাবে শাক্তরাও পাবে বেদান্তবাদীরাও পাবে ব্রহ্মজ্ঞানীরাও পাবে আবার মুসলমান খ্রিস্টান এরাও পাবে আন্তরিক হলে সবাই পাবে কেউ কেউ ঝগড়া করে বসে তারা বলে আমাদের শ্রীকৃষ্ণকে না ভোজলে কিছুই হবে না কি আমাদের মা কালীকে না ভোজলে কিছুই হবে না আমাদের খ্রিস্টান ধর্মকে না নিলে কিছুই হবে না এসব বুদ্ধির নাম মতুয়ার বুদ্ধি অর্থাৎ আমার ধর্মই ঠিক আর সকলের মিথ্যা এবুদ্ধি খারাপ ঈশ্বরের কাছে নানা পদ দিয়ে পৌঁছানো যায় আবার কেউ কেউ বলে ঈশ্বর সাকার তিনি নিরাকার নন এই বলে আবার ঝগড়া যে বৈষ্ণব সে বেদান্তবাদের সঙ্গে ঝগড়া করে যদি ঈশ্বর সাক্ষাৎ দর্শন হয় তাহলে ঠিক বলা যায় যে দর্শন করেছে সে ঠিক জানে ঈশ্বর সাকার আবার নিরাকার আরও তিনি কত কি আছেন তা বলা যায় না কতকগুলো কানা একটা হাতির কাছে এসে পড়েছিল একজন লোক বলে দিলে এই জানোয়ারটির নাম হাতি তখন কানাদের জিজ্ঞাসা করা হলো হাতিটা কীরকম তারা হাতির গা স্পর্শ করতে লাগল। একজন বললে হাতি একটা থামের মতো আরেকজন একজন বললে সে কানাটিকে বল হাতির পা স্পর্শ করেছিল আরেকজন একজন বললে হাতি একটা কুলোর মতো সে কেবল একটা কানে হাত দিয়ে দেখেছিল এই রকম যারা শুড়ে কি পেটে হাত দিয়ে দেখেছিল তারা নানা প্রকার বলতে লাগল। তেমনি ঈশ্বর সম্বন্ধে যে যতটুকু দেখেছে সে মনে করেছে ঈশ্বর এমনি আর কিছু নয় একজন লোক বাহ্যে থেকে ফিরে এসে বললে তলায় একটি সুন্দর লাল গিরগিটি দেখে এলুম আর একজন বললে আমি তোমার আগে সেই গাছ তলায় গিছলুম লাল কেন হবে সে সবুজ আমি স্বচক্ষে দেখেছি আর একজন বললে ও আমি বেশ জানি তোমাদের আগে গিছলাম সে গিরগিটি আমিও দেখেছি সে লালও নয় সবুজও নয় স্বচক্ষে দেখেছি নীল আর দুইজন ছিল তারা বললে হলদে পাঁচটে নানা রং সে সে সব ঝগড়া বেঁধে গেল সকলে জানে আমি যা দেখেছি তাই ঠিক তাদের ঝগড়া দেখে একজন লোক জিজ্ঞাসা করলে ব্যাপার কি। যখন সব বিবরণ শুনলে তখন বললে আমি ওই গাছতলাতেই থাকি আর ওই জানোয়ার কি আমি চিনি তোমরা প্রত্যেকে যা বলছ তা সব সত্য ওটা গিরগিটি কখনো সবুজ কখনো লাল এই রূপ নানা রং হয় আবার কখনো দেখি একেবারে কোনো রং নাই নির্গুণ তা ঈশ্বর শুধু সাকার বললে কি হবে তিনি শ্রীকৃষ্ণের ন্যায় মানুষের মতো দেহ ধারণ করে আসেন এও সত্য নানা রূপ ধরে ভক্তকে দেখা দেন এও সত্য আবার তিনি নিরাকার অখণ্ড সচ্চিদানন্দ এও সত্য বেদে তাকে সাকার নিরাকার দুই বলেছে সগুণও বলেছে নির্গুণ বলেছে কিরকম যেন সচিদানন্দ যেন অনন্ত সাগর ঠান্ডার গুণে যেমন সাগরের জল বরফ হয়ে ভাসে নানা রূপ ধরে বরফে চাই সাগরের জলে যেমন ভাসে তেমনি ভক্তিহিম লেগে সচ্চিদানন্দ সাগরে সাকার মূর্তি ধারণ করে ভক্তের জন্য সাকার आर ज्ञान सूर् उठले बरफ गोले आगेकार जेम जल तेमी जल अधर्ध परिपूर्ण जले जल त्रीमद भागवते सब स्त कर ठाकुर तुम्हें सकार तुम्हेंकारने तुम्हें मानूषे बेड़ा किन्तु वेदे तुम्हें वाक्यम अतीत তবে বলতে পারো কোনো কোনো ভক্তের পক্ষে তিনি নিত্য সাকার এমন জায়গা আছে যেখানে বরফ গলে না স্ফটিকের আকার ধারণ করে কেদার বলিতেছেন আগে শ্রীমদ্ ভাগবতে ব্যাস তিনটি দোষের জন্য ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এক জায়গায় বলেছেন হে ভগবান তুমি বাক্যমনের অতীত কিন্তু আমি কেবল তোমার লীলা তোমার সাকার রূপ বর্ণনা করেছি অতএব অপরাধ মার্জনা করবেন শ্রীরামকৃষ্ণ বলিলেন হাঁ ঈশ্বর সাকার আবার নিরাকার আবার সাকার নিরাকারেরও পার তার ইতি করা যায় না